বিসমিল্লাহ রহমানির রাহিম বন্ধুরা আসসালাম আলাইকুম তোমরা কেমন আছো অপসংস্কৃতির উত্তাল তরঙ্গে বিপরীত স্রোত মোরা আনব আজ তোমাদের জন্য নিয়ে এসেছি টাইফুন শিল্পী গোষ্ঠীর শিল্পীদের প্রথম পরিবেশনা জীবন নদী যার প্রতিটি গান তোমাদের হৃদয়কে আন্দোলিত করবে কি সুন্দর এই পৃথিবী তাই না চার তারার সৌন্দর্যই বলে দেয় এর সৃষ্টিকারীও নিশ্চয় কত সুন্দর